ولا دهاري منه السماء سماء ولا الأرض أرضى ولا طحر ما في قارق ولا ما في الوارق هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والجنس بشيرا ونبيرا وداعياً إلى الله لإدنسه وإقراضاً مميراً الله أعطف أعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتقي بين الإسلام ديناً فلن يقبله وقال جل جلاله الذين جاهروا فينا لنخفي انهم سولنا وان الله لمع المحسنين وقال رسول الله ان الله وعدكم ان الله وعدكم انتم على فجنه من ربكم ما لم تظهر بكم صكرا صكرته في العيش وصكرته في الدنيا وانتم تجاربون في تدبير الله لَتَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْحَوْنَ عَلِي الْمُلْتَرِ أو كما قال عليه الصلاة والسلام مره حيوه مره دستو و مره عزيزو من جوجة جنيش اجتهد الدين على اجتهد الدين اجتهد আর সহস্র দিনের মহান সারা মানবিতার কাছে আল্লাহ তন্দের জাবরহু আম্ম দাওহু দাবি আমরা স্লোগান হলো আল্লাহ পুরো মানবিতার কাছ িয়মত্লা চাওয়া হা ইনসানিয়ত ইসানিয়া ইনসানিয়ত দাবি হয়ে লো কি আর ইনসানিয়মত দাম আল্লাহ কে দিয়ে দিকে বুঝে পুরো ইনসানিয় কে জরব হো জম হোক হোক আর পশ্চিমের হোক চাই উত্তর হোক দক্ষিণের হোক ইনসানিয়তেরিয়া ইহাল রহমতুল্লাহ দেখেন মেস্ত যাদেরকে বুঝানো দরকার ছিল না আজকে তাদের পিছিয়ে খাম জড়াইতে হইতেছে যাদেরকে বোঝানোর দরকার ছিল না আজকে তাদের পিছনে খাম জড়াইতে হইতেছে যাদেরকে বোঝানোর দরকার ছিল না আজকে তারা দুজের মহতা হয়ে গেছে যাদের পিছনে খাটার দরকার ছিল না আজকে তাদের পিছিয়ে খাটতে হইতেছে এক জামানা আমার উন্মতের উপরে আসবে এক জামান আসবে সবার লক্ষ্য বস্তু প্যাচ হবে উড়ে আসবে হাওয়া হয়ে যাবে হাওয়া এক জমানা আসবে তোমার উপরে কি জমান আসবে এক জমানা আসবে বক্তার সংখ্যা বাড়তে থাকবে প্রত্যেক ব্যক্তি বক্তা হয়ে যাবে যার জন্য ধর্ম যার জন্য অত্যেক ব্যক্তি তর্ক বাগিস হবে তর্ক বাগিস তর্ক ভাগিস বুঝেন প্রত্যেক ব্যক্তি তর্ক বাকিস হবে যারা সঠিক সিদ্ধান্ত পর্যন্ত করতে পারবে তার স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে চলবে না কখন কখন ই আলোচনা কখনা উনি পালা যখন আমার উন্নতের জীবন থেকে আমার মেয়েরা যাচ্ছে কবিলাতির রসা ঘুষ আমি দুনিয়ার মোকাবেলায় দিনকে বিক্রি মেরে ভাই ওস্ত আফত যাদেরকে বুঝানোর প্রয়োজন ছিল না তাদেরকে আজকে বুঝাইতে হয়েছে যাদের ছিল না তাদের পেতে আজকে ঘাম যাদের পিছনে দৌড়ানের দরকার ছিল না তাদের সামনে আজকে জবান খরচ করতে হয়েছে ভাই হেরে আজিজো এক হইলো তিন এক হইলো তিনের হ্যাঁ কেননা তিন ওই জিনিস দিনের বুনিয়াদের উপরে অন্য শু বুনিয়াদের উপরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব নিয়ে আসতে আল্লাহ আদিকে খুব আগাম কোথায় ছিলাম বলে তুই কুচি হা ঠিকুম বা পূর্বে তুমি মা বাবার খাদ্যের ভিতরে ছিলা বলে এর পূর্বে আমি কোথায় ছিলাম বলে তুই কতির মাথা আমি তোমাকে মুক্ত করছি তোমার মার পিঠে তোমার বাপের পিঠের মা কিনার ভিতরে আমি জমা করছি আবদ্ধ করছি ভিতরে তুমার পরে তোকে আমি লালন পালন করছি মা ثم دمى فرى ربطه ثم مضغى فرى ربطه فر بنده ثم عبامة فرى حدي ففيت عليه لحمة. قابل فرى اميكو اشتر عبول الشراء دي. يا الله. او حيث ملك المؤكل بالارحم ام السبيل يسر. রেহানের কাছে আমি ওই পাঠাইছি পাতলা তোর পাতলা পরকে দিছাই লি তার পাতলা পরের উপর দি আমি তোমাকে বাকি ছিলো না তুমার ছিলো কিন্তু বাপ শক্তি ছিলো না আঙ্গুন তুমার ছিল কিন্তু ছিলো না আতন তোমার ভিতরে মগজ ছিল কিন্তু বাদ মন্দ বুঝার সমতা ছিল না তোমার ভিতরে আগার দিন ছিল কিন্তু চিন্তা করার মতো ক্ষমতা ছিল না ছিল না ভয়া এলাকায় তামসি পাউ তোমার ছিল কিন্তু চলার সমতা তোমার ছিল না চলার সমতাই তোমার ছিল আমি আল্লাহ তোমাকে যখন এসে গেছি তো আল্লাহ আমার কদ্র কি আমার কিের ভিতরে রাখছে এটাও বুঝা গেছি এই জন্য বেরে ধরতো এই জন্য মানুষ যখন দুই জিনিসকে ভোলে তখন মানুষ নিজের পত্র কি বস্তুর ভিতরে দেখে আর অন্য কোনো এখন নিজের পত্র কি মতো কিসের ভিতরে দেখে বস্তুর ভিতরে দেখে আর অপরকে মূল্যায়ন করে কিসের ভিন্দিতে বস্তুর ভিত্তিতে বস্তুর এই জন্য ছোট টাকাওয়ালা বড় টাকাওয়ালারে সালাম দেয় কম টাকাওয়ালা বেশি টাকাওয়ালা রে সালাম দেয় সালাম দেয় এই জন্য ছোট ক্ষমতাওয়ালা বড় ক্ষমতাওয়ালাকে সালাম দেয় এই জন্য দোষ ছোট আধিপত্যওয়ালা বড় আধিপত্যওয়ালাকে সালাম দেয় এটাই হলো মানুষের নিয়ম মানুষ যখন দুই জিনিস বলে তখন বেড়ে বসতো নিজের কি বলতো দুই বস্তুর ভিতরে বস্তুর ভিতরে দেখে আর অপরকে মূল্যায়ন বস্তুর করে নিজে কেউ বস্তুর গোলাম বানায় অপর কেউ বস্তুর গোলাম বানায় গোলাম হিসাবে অপরকে মূল্যায়ন করে যখন দুই জিনিস মানুষের ভিতর থেকে বিরুপ্ত হয়ে যায় শোনা যায় যে কুম্বকে আমরা ওচুটে আনতে যে কুম্ভকে আল্লাহ সেই জিনিসের জন্য ওচুটে আনতে ওই কুম্ভটাকে ওই জিনিসকে ভুলে ওই কুম্ভটাকে ওই জিনিস তালতিন করতে হয়েছে যেরকম মুর্দাকে আল্লাহ কোন জিনিসের ভিতরে তোমার পত্র কি করতে কারণ এই জন্যই আল্লাহ গেছে। সে জানা তার ওজু কেন আসছে সে কেন দুনিয়ায় তার ওজুধ বিলাগেছে জানার কারণে আজকে নিজে তো বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করতে চাইতেছে বস্তুর ভিত্তিতে সে বস্তুর ভিতরে নিজের ইস্তত দেখতেছে নিজের মূল্যকে দেখতেছে অপরকে ইসলত বস্তুর ভিত্তিতে করতেছে আর বস্তুর ভিত্তিতে অপরকে মূল্যায়ন করতেছে বস্তুর ভিত্তিতে নিজের ইচ্ছত দেখতে বস্তুর ভিতরে অপরকে অপরের ইচ্ছা তো দেখতেছে বস্তুর ভিতরে ঈশ্বর জিতেছে বস্তুর বুনিয়াদের উপরে ঈশ্বর পাইতে চাইতেছে বস্তুর বুঝিয়া অপরকে দাম জিতে বস্তুর নিজের দাম পাইতে বস্তুর আর মসরু কে বুনিয়াদের কেননা কে ভুলা গেছে আল্লাহ রহস্তান মুসলমানকে তাল কি করতে হয় যেই মুসলমান হয়েছে যেই ইস্তানের ভিতরে পাও দিতে সেই কথা জেনা নিতে যে আমার জিন্দগি মত আমার কাছ থেকে আল্লাহ তিন চায় কোন জিনিসের ভিতরে আমার কিন্তু আজকে এটা বুঝে আসতেছে না না বস্তুর বিক্রিতে কোন কদ্র কীমত কারো আল্লার কাছে নাই বুনিয়াদের উপরে নাই বংশের নাই, আধিপত্যের বুনিয়াদের উপরে নাই সম্পদের বুনিয়াদের উপরে নাই যদি থাকতো আসেন একটা একটা তুলে আপনাদেরকে করাই দিচ্ছি কোরআন আমাদেরকে বলতে কোরআন আল্লাহ আমাদেরকে জন্যই দিতে সম্পর্ক এলে বেড়া পার হয়ে যাবে অমুকে ভাবতেছে আজকে যদি এটা হয় তো বেড়া পার হওয়া যাবে ওটা হয় তো বেড়া পার হয়ে যাবে না না না না অন্য কাছে কোনো ব্যক্তির দাও কোন অস্ত্র বৃষ্টি দেনা কোন مخلوকে সালাতের বৃষ্টি দেনা কোন অস্ত্র গুলি আবেন উপরা আল্লাহ एग्रीकल्चर वाला करके हमको कुरान हैजरी कल्चर قومে Saba আল্লাহ ইঞ্জিনিয়ার আনকে ইঞ্জিনিয়ার قومে তোমরা সমস্ত উন্নতির সাথে আমার আরেক এক ধরনের ব্যবহার আর আমাদের সাথে আল্লাহ পাকে আরেক ধরনের ব্যবহার এই আমরা সমস্ত উন্নতির কাহিনী নিয়ে আসতে আমাদের সামনে কাহিনী নিয়ে আসা বলতে দেখো দেখো এরা এই ভিতরে ভাবছে কেউ তো মানের ভিতরে ভাবছে কেউ তো ব্যবসার ভিতরে ভাবছে কেউ তো এগ্রিকালচারের ভিতরে ভাবছে কেউ তো শক্তির ভিতরে ভাবছে কেউ তো ক্ষমতার ভিতরে ভাবছে তোমরা এই ভুল করো না এরা ভুল করতে করতে কিন্তু খোটা ওয়াস্তে তোমরা ভুল করো না আল্লাহ যেন নিজের জাতের বার্তা দিয়ে বুঝেছে আল্লাহ দেখাই কৌনে হাত কৌনে হই ছম্বা পাঞ্জা এই পাঞ্জা পাঞ্জা কিনেন পঁচিশ ফিট ছিল না হইত আমাদের মতো পাঞ্জা ছিল না তাইলে বড় বড় গাছকে উঠাইতে পারতো না এরকম কাইনা উঠাইতো যেরকম গাছগুলা কে উঠায়োসর উঠে পাঞ্জাটা ছিল পঁচিশ ফিট এই মানুষ তার মাথার চাচার মধ্যে এই পাশে কিছু দেখবে না তাদের হাতে মানা শক্তিশালী কে হইতে পারবে আল্লাহ বলে না না না শক্তির বুনিয়াদের উপরে আমাদের কাছে কোন বুনিয়াদের উপরে আমাদের কাছে কোনো কদ্র কি নাই এগ্রিকালচারের বুনিয়াদের উপরে আমাদের কাছে কোনো কদ্রীমত নাই যারা পাহাড় ইঞ্জিনিয়ারিং যাদের ইঞ্জিনিয়ারিং বুনিয়াকে হার বানিয়ে দিতে আল্লাহ বলে আর উপরে আমাদের কাছে কোনো কদ্র কীমত নেই রাজত্বের বুনিয়াদের উপরে কোনো নাই আমাদের কাছে কোন পদল কি নাই জন্য মেরে দোস্ত আল্লাহ কোরআনে বয়ান করছে নবীর সন্তান আল্লাহ কোন কি নাই পদ্রীমত নাই কোন পদ্রীমত আল্লার কাছে নাই নোয়াল ইসলামের সন্তান কাছে কোনো পদ্র কিমত নেই আল্লাহ দেখাইতেছে কোরআন একটা একটা একটা জোড়া সন্তান কোন কদ্র কিমত স্ত্রী কোন পদ্রীমত নাই বাবা কোন পদ্রিম নাই কার বাবা ইব্রাহিম স্ত্রী নবীর স্ত্রী নুআ আলা স্ত্রী নবীর পোশাক নবী যার কাছে প্রয়োজন মিটাইতেছে যার পেটের থেকে নবীর সন্তান হয়েছে প্রথম নবীর স্ত্রীর কোন দান হয়েছে কোন চা ওই চাচা ওই চাচা কোন নবীর আদম আলাই রাতে আদম আলাইস্তানকে যখন কেননাকে নিচে বানায় রাখতেন তো চন্দ্র আসতেছে আর দেখতেছে আর বলতেছে খরক জ নতুন কৃষ্টি তো কেন ফেরেস্তার আগে তো মানুষ দেখে নেই দেখতে নাকি নতুন বড় সুন্দর তো আর সুন্দর হবেই না কেন আল্লাহ রূপের ভাণ্ডার থেকে চাইানা রূপ লাগাই আদরের উপরে ভাই মেরে ভাই আজকে ইনসানকে বুঝাইতে হয়েছে আর ইনসানের সুয়ালের সম্মুখীন হইতে হয়েছে ইনসানকে সুযাইতে হইতে আবার ইনসানের সুয়াদের সমুক্ষী হইতে হইতে কেন বুঝাইতে হবে তৃতীয়টা বলতেছে জানি না একে দিয়ে আল্লাহ টিকা কিনবে চল্লিশ বছর এখান থেকে চল্লিশ বছর এর ভিতরে বড় হুজুর আছে হুজুর বড় হুজুর কিনা ভিতরে উঠতে উঠতে যখন চোখে উঠছে তো উপরের দিকে তাকাইছে উপরের দিকে আরো সে নিচে রাখা দাম লম্বা ছিলেন সাই ঝাঁপ সাই খাত জান্নাতি আল্লাহ দশটা ব্যক্তিগত শারীরিক গুম দিবে শারীরিক কয়টা কয়টা দিবে দশটা শারীরিক গুম দিবে তা আবার এমনি হ্যা রূপের ভান্ডার শিকাল এক রায়ে আছে আধা রূপ দিয়েছেন আধা সুন্দর হুসল আরেক রাজ্যে রূপ আল হোসেন চারিবা এক বাস রূপ আল্লাহ কাবা দিচ্ছেন রূপের থেকে ইসুবাল মতো গলার আওয়াজদার স্তানের আওয়াজ কিরকম ছিল ইটা যখন সৌর পড়তেন তো তেমরা এটা কি জীবা সমস্ত গাছপালা পাহাড় কুমত ঝুমতে থাকত পাখি ঠেঙ্গে যেত বকাপার মা পানি প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যেত তা সমস্ত মাছ বাহি হয়ে আসে না এরকম আওয়াজ ঈশা ইসানের জন্য মতো তেত্রিশ বছর বয়স মুসালেস্তানের মতো শক্তি এক থর ফেরাউনের তারপরে মুহাম্মদ মোহাম্মদ রসুল আখলা সবাই দিনের ভিতরে ভিট করবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কারণে আল্লাহ কি চায় তুই চিনিস আজকে ভুলার কারণে না পুরুষ পুরুষ রয়েছে না মহিলা মহিলা রয়েছে পুরুষ হয়ে গেছে জেল আর মহিলা হয়ে গেছে রেডি আজকে উম্মতের পুরুষ না পুরুষ মহিলা না মহিলা পুরুষ হয়ে গেছে জিনিস আর মহিলা হয়ে গেছে হোনার আর পুরুষ হয়ে গেছে জেন্স আর মহিলা হয়ে গেছে পুরাতো নিহত রাজু একশো পুরুষের চন্দুন সত্যি দিল চন্দুন মন্দুন মুখ হারুন মুখ থাকবে চোখে সুরমা লাগানো থাকবে শারীরিক শুধু বাবার তো মেরে দোস্তর মেরে ভাই ওর মেরে আপি তো চোখে গেছে দেখতেছে আমার উপরে কি আনবে নবীদেরকে মানবে আহ আহাদি আমি আমার তিম্ম তাকে জাননা শরীর আবার ভিতরে যখন গেছে সেই কাছে নজর দেয় যে সাঁতার মধ্যে নজর লাগায় যে চুনে নজর দিতেছে যে ফলে নজর দিতেছে হু রা দেখে কপাল ও লেখা লাহা ইহাম্মদুল রসুল আর নিজেকে ধরে রাখতে পারে নাই আল্লাহকে করতে আল্লাহ মন হুয়া আল্লাহ মিল্লা আদম আহ আলাদা তালা হু আরা তিফ হু তুমি চিরোনা লু আল আদম যদি এ না তো তুমি আমি সম আরো সে যখন চড়তেছে আরো সে যখন উঠতেছে ম্যারাজের সময় আরো যখন করতেছে আরো যখন চড়তেছে তখন মনে মনে ভাবতেছে তিন্ন অভিজ্ঞতার কারণে দুনিয়ার অভিজ্ঞতার কারণে যেইটা এইটা আসেন ওইটা খুলে আসেন এরকম কিছু ওয়ার্ডার তো আমার উপরে আসবে না তো উপর থেকে আওয়াজ আসতেছে হাবিবি ও আমার বন্ধু সম্পর্ক ভিন্ন কি চিন্তা করতেছেন আমার উদ্দেশ্যের পিছনে দৌড়াইতো আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই মনসার লোহাই মুখলে দৌড়াইতো তো যাওয়ার পরে পাহাড়ে লাগিয়েছেন পাহাড় কি লাগাইছেন কোনো কুরায় মদিনামুনা করাই ছিল যারা হাজিরা গেছেন মসজিদে কোবা গেছেন কোবা পাহারা লাগাই পাহারা পাহারা পাড়া পাহারা রাত্রে পাহারা দিবে দিনে পাহারা দিবে দিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঠা দিচ্ছে না তাইলে কি করবেন পল্লা হুইয়া ত্রিমুকা বলে বন্ধু আমি তোমাকে পাহারা দিব মানুষের পাহারা সরাসরি আমি পাহারা দিব মানুষ পাহারা দেয় এটা আমার সহ্য হবে না আমার বন্ধুকে অন্যতম আমি তোমাকে পাহারা দিব আমি আলু ওই গমিল কেমনে দেখি নাই তো কত বস্তুই দিলে তাকে দেখবো যখন তখন আর প্রশ্ন যাচ্ছে না কোনো কিছু নজরে আসবে না মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারেন মনে হয় বুঝাইতে পারি নাই আমি চলিনা বিদায় হাজার প্রশ্ন আসতেছে যেদিন চলবো ঐদিন আর কোন প্রশ্ন থাকবে না শত টাকায় চতুর্দিকে শতদিকে যেদিন ওই দিন আর কোন রাস্তা নজর আসবে না বুঝছেন বুঝেন না চলিরা বিদায় পড়তেন তুফান চলিরা বিদায় পড়তেন যখন চলবো তখন আর কি থাকবে না কোনো থাকবে না কাজকে কাজ বানাই নাই যেটা হাজারো মেহান্ন সামনে আসতেছে ওই রাস্তায় জেরে বুঝি এসলা যাবে ওই রাস্তায় চললে বুঝি এসলা যাবে ওই রাস্তায় ওই দিকে ভাবলে বুঝি এসলা হয়ে যাবে কাজকে কাঠ বানাই নাই কাজকে যদি কাঠ বানাইতাম তাইলে বেরে দোস্ত এই কাজের চেয়ে বড় মুক্ত কাজ নাই যদি নদীওয়ালার কাজ মুসলেহ না হয় তাইলে দুনিয়াতে কোনো মেহনত মুসলে আমার কাছে দলিল আছে রাস্তা দেখতেছি আজকে ওইদিকে গেলে একটা হবে ওই গেলে একটা হবে না মেস্ত নবীন কাজে যদি এসলার ক্ষমতা না রাখে তো আর কেসলার ক্ষমতা রাখে কাজ বানাই নাই জিদার মিলায় হাজারো প্রশ্ন যাচ্ছে যে এটা আবার কি বিদায় চলতে থাক প্রশ্ন সব দূর হয়ে যাবে দূর হয়ে যাবে দূর হয়ে যাবে দূর হয়ে যাবে চলতে থাকলে প্রশ্ন দূর হইতে থাকবে ইনশা আল্লাহ এই কাজ প্রশ্নকে ভালো এজন্য এই জন্য বেড়ে দোস্ত মেরে দোস্ত মেরে ভাইও মেরে আদায় চলি না বিদায় ইমামুল আমিয়া কে কিনি আস্রয় দিছে ওই নবীকে আল্লাহ নবীর দিকে তাকান্নাই আল্লাহ তো কারো বংশের দিকে তাকান না আল্লাহ তো কারো দিকে তাকান না جبريل بوستك قبلت القضاء الى كله وما وجدت اشف من قرايش فمشيت قبلك انا شينا ثينا بك انت قرايش تكون उत्तम فطر باريه قلبت ال رزق <تصفيق> الله صبرت منك يا شينا ثينا بك انت ماكث تكون उत्तम ضمن فطر باريه فطر ضمن داشين دا قرايش বংশের ভিত্তিতে না তাকে ভিত্তিতে না সম্পর্কে ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে না মানের ভিত্তিতে না আধিপত্যের ভিত্তিতে না ক্ষমতার ভিত্তিতে না শক্তির ভিত্তিতে না সৌন্দর্যের ভিত্তিতে না ভিত্তিতে না পুরো জিনিসের ভিত্তিতে না আল্লাহ আর মানুষের কাছে আল্লাহ মেরে দোস্ত দুই জিনিসের ভিত্তিতে দুই জিনিস আল্লাহ মানুষের কাছ থেকে চান দুই জিনিস মানুষের কাছে আল্লাহ আর মানুষের কাছে দুই জিনিস আল্লাহ দাবি আর দুই জিনিস দুই জিনিসের ভিত্তিতে মানুষের কি। বস্তুর ভিতরে দেখতেছে আর বস্তুর পিছনে দৌড়েছে আর বস্তুর পিছনে বস্তুর ভিতরে দেখতেছে সবকিছু আর বস্তুর জন্য মরতেছে আর করতেছে মরতেছে আর ইঞ্জিনিয়ার বুঝাইছে এক বিঘা টাকা যদি আর হইত তাহলে নকশাটা এরকম পুটাইতাম তোর বাড়িটা দেখে সবাই টাকলে ওই এক বিঘা এখন ইঞ্জিনিয়ার বুঝাইছে নিজের বুঝে আসছে একদিকে জায়গার জন্য চার বলতে আল্লাহ কি দাবি বলতে আল্লাহ কিসের ভিতরে প্রশ্ন কি বলতে এজন্য মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত কত কোনো দাম বেড়ালের নবীর পোশাকের কোনো দাম নাই নবীর অংশের কোনো দাম নাই কিন্তু দাম আছে তো বেড়ালে যেন বলি যে বেড়ার যেখানে করছে ওইখানে কেউ পচার ক্ষমতা না। না ওমর না উসমান যে যখন গেছে ওই গলা জানে না কোথায় গেছে না ওমর জানে না আগু বতর জানে না ওসমান জানে না আলী জানে কেউ জানে না কোথায় গেছে কিন্তু বেলার কে দিতে পারে নাই যখন ভতেছে তো আগে আগে পদোলি চলতেছে জিজ্ঞাসা করতেছে মানে আমার সামনে কে আত্মা হাসকাস আমি পদোলি শুনতেছি হাঁটতেছে আল্লাহ রসুল একবার জিজ্ঞাসা করতেছে দুইবার জিজ্ঞাসা করতেছে তিনবার জিজ্ঞাসা করতেছে মুস্তি হাঁটতেছে চতুর্থ বার বলতেছে আবু কাপেরা আপনার বোঝা মা বা লুকাবে কি হইবে কিভাবে কেন করতে আমার আগে আগে পৌঁছা তো বলতে বেশি কিছু করি না যা কই। বেশি কিছু করি না যখন উঁচু করি দুই রাটা করছে দুনিয়া বলতে হারিয়া বেলা হারিয়া বেলাল এইটাই তোমাকে ওইখানে পৌঁছা দিতে নদী তার মৃত্যুর পরে কাউকে তার দেয়ারতের জন্য দরখাস্ত করেন না কোন স্বাভাবিক না পুলিশ তার থেকে বিদায় নেওয়ার পরে কোন স্বাভাবিক দরখাস্ত করেন না আমার দেয়ারতে আস কিন্তু বেলালে বৎসর আপনার নাই বেলালকে বলতে মা বা লুকা বেলাল স্বপ্নে বলতে মা বা লুকা বেলাল আমরা বেলাল কি হইলো এরকম কি আমরা এরকম কি করলাম আমাদের চার কেন আসুনা না কেন আসুন সবাই নিজ কবর থেকে উঠবে কিন্তু নিজ কবর থেকে উঠবে কলিজার টুকরা চোখের মনি ও ফাইন তারওয়ালা থেকে উঠবে কিন্তু দালান নিজ কবর থেকে উঠবে না যদিও বেলারের কবর মোহাম্মদ রসুলা মনে করায় পায়ের নিচের থেকে অভিযান দিয়ে আমি আবু হক আমার টাইম হাতে অমর দী সারা দুনিয়া কিছু বলবে বেলার উঠবে আর কুঠাই আসাম দিবে আজম সব দুনিয়া খালি পায়ার লেনটা সব কামতের মাঠে যাবে ফোপা তান ওরা আর দল লাল কুটের উপরে চড়া যাবে কামতের মাঠে আমরা সবাই আমল নামা চাবে শুধু এক ব্যক্তি দেলাল তার কাছে আল্লাহ আমল নামা চাবে না কি চাবে চাবে আমল নামার বাংলায় কী আল্লাহ এলান করবে বেলাল আদ্দিন নেনা از که دلال تونی آمدر که از آذان شنه دارو امی اولین آخرین امی چیز ار انسان امی سرشتا از شموز تو انبیادید که تومار آذان شنه امی اللہ سنت دارد امار عرش شامن دارد از تونی از آذان شنه دارد ده احای دهلو دیار میره خیل میره خیل قرمات ای رست در مادی بادانا মান হওয়া ওই রাস্তার মাঝে বাধানা না আর তুমি আর কোন বস্তুর মাধ্যমে ওটা করা সম্ভব না তুমি আর কোন জিনিসের বিনিময় অর্জন সম্ভব না এই জন্য আল্লাহ আমার কাছে কি দাবি করে আল্লাহ আমার কাছে কি চায় আল্লাহ আমার মূল্যায়ন কোন জিনিসের ভিতরে রাখবে এটা কোন কি এটা দুই জিনিসের ভিতরে আল্লাহ রাখতেন ওই তুই জিনিসকে ভুলছি আবার কদ্র কিমত জিনিসের ভিতরে তুই জিনিসের ভিতরে একটা ভুলছি তো আজকে বেড়ে দোস্ত নিজের অবরো কি পশ্চুর ভিতরে দেখতেছি নিজের তিন্তক প্রস্তুর ভিতরে দেখতেছি অপরের তিন্তক প্রস্তুর ভিতরে দেখতেছি অপরকে মূল্যায়ন পস্তুরতে করতেছি বিদায় মরতেও রাখি মারতেও রাখি শুধু মরতে আর মারতে না বরং সামান্য তুনিয়ার বদলায় টিম বেচা পিবে সবাই লক্ষ্য বস্তু প্যাক হবে তিন তুই জিনিস দামি আর কোন জিনিস আল্লাহ তুই জিনিসই আল্লাহ আর তুই জিনিসের ভিত্ত কি এই উঙ্গের দাম আর কোন জিনিসের ভিত্তিতে কোন জিনিসের বৃত্তিতে উম্মের দাম আল্লাহর কাছে দাবি আর দুই জিনিসের বৃত্তিতে এই উন্মতের দাম আর এই উন্মতের কাছে আল্লাহ আর কোন জিনিসের দাবি হলো হলো আল্লাহর দাবি দালালের দাম এত বেশি রয়ে গেছে আমি আমাকেই ডাকা হয় কিন্তু আল্লাহ ডাক দেবা দেলাল বেলাল কোথায় খুব বড় বেগম বাড়ি গড়ি আপসা আবসা কোন জায়গায় ইত্যুপিয়া আমি ছয় বার গেছি ছয় ডিসেম্বরের পঁচিশ তারিখকার যদিও তোমার বাড়ি ভাবসা যদিও তোমার বাড়ি যদিও তুমি কালো যদিও তুমি আরবি না যদিও তুমি কথা বলো সুতলায়া যদিও সামাজিক মর্যাদা তুমি কেটে কৃত দাস কিন্তু কেননা মেরে দোস্ত বেলার পূজা দিচ্ছে আমার কত জীবন দুনিয়ার বস্তুর দিক থেকে না বস্তুর দিক আল্লাহর কাছে দামি মূল জিনিস কোন জিনিস আল্লাহ দামি হলো কি আমি আগে বাড়তেছি কেননা প্রত্যেক মানুষের কাছ থেকে আল্লাহ দাবি হইল তিন প্রত্যেক মানুষের কাছে আলা চায় দিন প্রত্যেক মানুষের পত্র কিভাবে বুনিয়াদের উপরে দিনের বুনিয়াদের উপরে আর কোন জিনিসের বুনিয়াদের আর দিন মানুষের দিন দিগিকে দিনের মেহান্ন বুনিয়াদের উপরে যে দিনের জন্য মেহান্ন করবে তার জিন্দিগিকে দিন আসবে যে দিনের জন্য মেহান্ন করবে তার দিন জিন্দিতে যে তিন উপর মেহান্ন করতে থাকবে সে দিন নিয়ে কবরে করবে বুঝে আছে বলেন আল্লাহর কাছে সবচেয়ে ফরজ হলো তিনটা এর উপরে কোনো ফরস নেই সবচেয়ে বড় ফরাস ফর মানুষ কিন্তু সবচেয়ে বড় খরচ হল ইমান করা সবচেয়ে বড় ফর ইমান নাই রোজার দাম ইমান আছে হজের দামা সে ইমান নাই ইমান আছে ডাকাতের দাম আনাই ইমান আছে তালাবাতের দাম আছে ইমান নাই ইমান আছে সিটিনের দাম সে ইমান ইমানের দাম আছে ইমান নাই তাহলে সবচেয়ে বড় খরচ ইমান হাতে মজরুর ইমান মজুর না ইমান মজরুর মজুর একটা ওই ইমান আমার ভিতরে আছে আর যে ইমান আমল্ চায় ওই ইমান আছেওয়ালা ইমান না আল্লাহ চায় ও ইমান না আছে ইমান না না না না আছে না আল্লাহ ইমান চাই ওই ইমান এই জন্য ইমান হাসেল করা সবচেয়ে বড় ফর দ্বিতীয় ফরক হল ইমানের সাথে টিকা থাকা ফর ইমানের উপরে টিকা থাকা ফর এক মিনিট এর জন্য রু দেখ হ্যান্ড নাই না সুস্বাস্থ্য অর্জন করে আসেনের কোন তো এই জন্যই প্রথমে আমি বলছি যে আজকে দূরের কারণে বুঝেইতে হইতেছে সবচেয়ে বড় ফরজ ইমান হাসের পর দ্বিতীয় খরচ হইলো ইমানের উপরে টিকা থাকা বলে ইমানের উপরে আসবাহা মুখ মিনান সকালে মুভমেন্ট হবে বিকালে কাপের হবে আমি নান আসবাহা কা ফেরান বিকালে মুভমেন্ট হবে সকালে কাপের হবে আল্লাহ রসুল বলতেছে এই জন্য কিমান টিকা রাখা করে মর পূর্ণিমান মতু বিমান মতু বিমান মস্তু বিমান পিওর পিওর নিখোঁজ নিখোঁজ নিখোঁজ নিখোঁজ পিওর বুঝেন নিখোঁজ বুঝেন না খাঁটি খাঁটি কতটুকু কি হইলে চলবে তাহাদি সে কুত্রীর ভিতরে আছে। আল্লাহ বলতে আট না উপ একজন সন্তান তোর গুণা যদি আসমানের সীমা পর্যন্ত আমরা এক গঙ্গাকে বলতে ও গঙ্গা তোর গুণা যদি আকাশ পর্যন্ত পচা যায় ও মা আশ্বাসটা দিই তুই যদি আমার সাথে সেরেট না কর তোর গুণা যদি তোর ইমান যদি পিউর হয় তারপরে যদি তুই চাইবি করে আমি আমার মাফ দেওয়ার সুযোগ যদি না পাইলাম তাহলে কি হবেবার যাও আল্লাহর উপরে চিনি না আল্লাহ কে আল্লাহ কে না। চিনি রা তো জানি না যখন চিনি তখন জানিও না উনিশে আমরা তো চিনি না উনিশি চেয়ে বাজে আবার জানবো চিনি রা খাবার শুরু করে পড়া হয়েছে হায় হায় তুই কবরে না পৌঁছার আগে আমি আসবা তো কবরে পৌঁছবো আর মা ফেরাতে চাদর নিয়ে দাঁড়ায় থাকবো আর কবরে স্বাগত জানাই কত গুনা হইবে বলে জমির পরিষ্টি জগতের এই জগতের পরিমিশ থাকে তারপরেও আমি তোকে কবরে তুই আমি আর তোকে স্বাগত জানানোর জন্য তারা আসবে আল্লাহ চাই ইমান চায়না চায়না কত বড় ইমান এটা চায়না আল্লাহ চাহ পিউ এই জন্য তৃতীয় হইলো প্রথম হাসেল করা তৃতীয় হইলো তৃতীয় হইলো ইমানের সাথে আল্লাহ চায় কোন ইমান আল্লাহ চায় যে ইমান পিউর যে ইমান পিওর পিওর পিওর পিওর এই জন্য আল্লাহ কাম মানুষের ভিত্তিতে আর কোন জিনিসের বিক্রিতে কামড় মানুষের মূল্য তিনের বৃষ্টিতে স্ত্রী খালি এরাউনে পোশাক স্ত্রিকাল না কি এরা তোমাদের পোশাক তার পোশাক পোশাক বড় খোদা ছোট খোদা না আনা রক্ত আলা আমি খালি তোমাদের খোদা না খোদার বাবা তোমাদের বড় খোদা তার পোশাক স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর লুকায়িত নাই স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর লুকায়িত নাই রাউনের কোন জিনিস লুকায়িত নাই আতিয়ার কোন জিনিসের কাছে এক চোখী সবকিছু এক দুইজন এক একজন আরেকজনের প্রসাদ আল্লাহ বলে প্রসাদ পুরানো বলতেছে প্রসাদ এগুলো ফেরাউন যারা আল্লাহ এগুলো আতা ফেরাউন আল্লাহ ফেরাউনের স্ত্রীর বর্ণনা বুঝাইতে চেয়েছে সবচেয়ে বড় তারপরে আর সুপার কারো পৌঁছে নাই এরকম জানি না জ্ঞান এই জন্য আমি বলি সম্পর্কের দিকে যদি আল্লাহ তাকাই তাহলে আর কি হচ্ছে বিকৃষ্ট দুনিয়ায় ব্যক্তিত্ব হইত না সম্পর্কের আসিয়া দামি দামি কিরকম দামি মৃত্যু যখন কাছে আসছে জান্নাত যখন খারাপ জান্ন মৃত্যু যখন গরীভূত হইছে তাল্লা জান্নাত সামনে নিয়ে আসবে তারদিকে আসিয়া জান্ন এখন এই সারাউল থেকে মুক্তি দেওয়া হবে আর এই জানাকে দেওয়া হবে মুক্তি হাসি বুঝা পেয়েছে হাসি আবার মলি আল্লাহ বলছে আসিয়ার দিনের ভিতরে কি টু ফাঁস লাগে আসিয়া মনে মনে বলছে জান্নাত তো আছে রানী তো আছে রাজা তো নাই জান্নাতের মজা আছে রাজা নেই আমা আশা রবিজা রবি যেদিন থেকে বিদায় নিতেছেন তো মাতার পাশে দাঁড়ায় বলছে আমাজের চেহারা গেলেন আর হুদুসাম আম্মা জানকে খুব ভালোবাসতেন তো হুদু সতাম বলতে খাদিটা চিন্তার কোনো কারণ নাই এখন পর্যন্ত দুনিয়াতে তুমি ছাড়া হালকা করি না জন্নত জনতনিয় না দিদি পুসলো জন্নত দিদি তুমার আগে ফিরা স্ত্রী আসিয়া উম্মা ঈসা মরিয়ম ঈশা রেস্তানা কুলসুম মুামসুম এই তিনজন আমার জান্নাতের স্ত্রী যারা জান্নাতের ভিতরে সালাম গেছে আর আমিও কি সত্য তোমাদের সাথে আমাদের কাছে এক জিনিস আমাদের কাছে চান এক আমাদের কম কিমত এক জিনিসের ভিত্তিতে সেটা হল তিন, দিন দিন দিন দিন এই জন্য আপনার কাছে সবচেয়ে দামি হলো দিন আর দামি আর তিন মানুষের জিন্দেগিতে আসে যে জিনিসের মাধ্যমে টিকে যে জিনিসের মাধ্যমে মিয়াজ কবলে দেওয়া যায় যে জিনিসের মাধ্যমে আসে পৌঁছানো সম্ভব ওই জিনিস আল্লাহ দাবি ওটা হলো মেহান্ন মেহান সমস্ত রোগীদেরকে আর শুধু তিন দিয়া পাঠাইছেন আর তিনের মেহান্ন দিয়া পাঠাইছেন পাঠাইছেন আর তিনের মেহান্ন দিয়া পাঠিয়েছেন কেননা আল্লাহ কাছে প্রত্যেক মানুষের দাবি হইল আল্লাহ নবীদেরকে পাঠাইতেন নবীরা ওই মেহান্নকে দিয়ে আঁটছে আর ওই মেহান্নতের মাধ্যমে মানুষের জিন্দেগীতে দিন আটছে আর কেমন পর্যন্ত ইমসানিয়তের জিন্দেগীতে আসবে আর যদি না করি তাইলে আসবে আর যদি মত না জানাই তো টাইমে বামের দেখবো টাইমে বাম বুঝেন না বুঝেন না ব্যাঙ্গল বোঝেন না মনে আসবে যদি মত না এই কথা যদি পুজো না আসলো যদি এইবার মেহান্ন না করলো তাইলে আর যদি করলো কিন্তু মত না বানাইলো মত বোঝেন আর উদ্দেশ্য কি কন্ত উদ্দেশ্য হইল উদ্দেশ্য বলে এক ব্যক্তি শ্বশুর বাড়িতে দাওয়া একটা প্রোগ্রাম আছে ব্যবসায়ী পার্টনার বা ব্যবসায়ী পার্টি চলে আসছে ব্যবসায়ী পার্টি লেনদেনের পার্টি ফয়সালার তিন নির্ধারিত হইছে কিন্তু ওই মুহূর্তে তার ছেলে অথবা সন্তান অথবা স্ত্রী হঠাৎ অসুস্থ হয়েছে। তখন সে কোন দিকে দৌড়াবে কোন দিকে দৌড়াবে সে বলবে ছেলে আর কৌ পাচ্ছে শ্বশুরবাড়ির টাওয়ার খাওয়ান ছেলে আর কৌ যদি পাচ্ছে তাইলে তাইলে কি করা যাবে অনুষ্ঠান করানো যেব ছেলে আর সন্তানের জন্যই তো কামাই যদি এটা বাচ্ছে লেনদেনের পয়সা কর্ম দেবের মতো বানাইছে এই জন্য মেরে দুঃখ দৌলায়া চলবো আমি দৌড়ায় তাসদ বানাইছে তা আমরা দুনিয়াতে এই কটা পুরস্কার তাদেরকে শুধু শুনতে থাকেন বুঝে নেন না বোঝেন আল্লা জীবনের জিন্দি দিতে আল্লাহ অব্যাহ কৌমিন ইসলাম মাহমুদ আজাল এটা হলো দলিল আমরা যতক্ষণ পর্যন্ত আমিরুর আসবে উনি যেদিন স্বামের সীমান্তে পড়ছেন ওই দিন রে কুসল তার বৃষ্টি হয়েছিল স্বামের সীমান্তে উনি সকালবেলা যায় পড়ছেন সামের সীমান্তে রাত্রে পর্যন্ত বৃষ্টি হইছে সকালবেলা উনার পালা ছিল উনি উঠে রশিকে টানবে গোলাম উপরে বসবে ওই বৃষ্টি হওয়ার কারণে কাঁদা হয়ে গেছে কাদা পানি তো কে জুতাকে ভূগোল তোলে নিতেন এক হাতে কাপড় কে উঠাইতেন আরেক হাতে গোলামের রশিকে উঠে রশিকে ধরা স্বামের ভিতরে ঢুকতে শুরু করতেন আবু ওভার যে সেনাপতি ছিল উনি একটা পুতলা নিয়ে আসতেন ভূগোল তোলে আমিরুল মৌমিনী ঢুকতেছে এই অবস্থায় জুতা গুগোল করে এক হাতে কাপড় উঠাইছে আরেক হাতে রশি আবু আয়া সালাম দিতে সালাম আমিরুল মৌমিনী কি হয়েছে কি হয়েছে উৎসাহ আমার পিঠে স্বামের সম্রান্ত ব্যক্তিটা আপনার স্বাগত জানাইছে আল, আপনার এই অবস্থা দেখলে না পুতলা বলে ওই পুতলার ভিতরে কি বলে সামনের সম্ভ্রান্ত ব্যক্তিদের পোশাক আছে পোশাক যেটা পুলারা ছেলেটারে বলেন। আমি যেটা নিয়ে আসছি এটা করেন সিংহের দর্জন পরিবর্তন চলে আসে মানুষ কি বলে আমার পরেলা আমি একদিন নিজেকে দিচ্ছি আমি মৌমিনী সামনে আসার সহজ তাই নাই আমাদের উপরে আঙ্গুল আমাদের উপরে উঠায় ওনাদেরকে বুঝতে পুরা তিনের উপরে আল ওনাদেরকে আমার সবার চুনিয়ার হাতি পাপনাদের সামনে চুড়া রাখছেন একজন মরতেও রাজি না তুনিয়ার উপরে ছুটু ও মারতে রাজি না থুটু কেনখানায় থুটু ফানো মাত্রু তা আবার নিজে বলতেছে না তোর উপরে আমরা সবাইকে আখে আপে সন্তান বানাই এক দিনের ভিতর থেকে লক্ষ রোড বাড়ি তোলা দিচ্ছেন রোড বয় বাই তোলা দিচ্ছিলেন বয় আল্লাহর বয় এদের তিলের ভিতরে ঢুকে চিনি তরিয়ায় নীল পানি ছাড়তে পারত দরিয়ায় নীল চালে চিনি কে পাঠাইছে জঙ্গলে চালাই আওয়াজ দিলে জঙ্গলের প্রাণী জঙ্গল খালি করতে পারতো এরা চালে আওয়াজ কে দিতে আগুন কে ইশারা করলে কে ইশারা করছে কে রাস্তা দেখতে চাইছে বাপের স্থানা ছাপ্প দিতে বাধ্য ছাপ্পর বলার ক্ষমতা রাখে বাপ কিছু বলার ক্ষমতা রাখে না জানে কে কালে ধরছে এর বিরুদ্ধাচরণ করলে কি করবে সমস্ত মকলুকের চিলের ভিতরে চায়ের চায় মকলুক ঠিক না সবাইকে ভাই বানায় নিতে আপসে ভাই কোনো বাস পাওয়ানা সবাইকে বাড়ি বানায় দিচ্ছে সব ধ্বনি হয়ে গেছে ধ্বনি এখন আর কেউ নাই সব ধ্বনি এক লক্ষ তেমন আম্মা হত্যা করতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনা হল্লাহ সবাইকে ধনী বানায় আল্লাহ নুস্ত তার মনব ছায়াল মতো সাথে করে দিচ্ছে যে দেশের দিকে তাকায় টাকাইকে দেরি নাই তার জনগণ তার সম্পদে আল্লাহ ফিটা মারছে না রাখি ঠিক না রাখি না বসে থাকেন শুনতে থাকেন নুস্ত তার মত গে সাথে ছাড়ার মত তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তারপরে তারপরে বারো নম্বর বারো নম্বর তেরো নম্বর তেরো নম্বর মদর পিজয় এদের কম্পানের ইচ্ছা দিচ্ছে ঠিক না প্রচুর না আর নম্বর আপনার কত দিব এই জন্য আল্লাহ কেমন ইনসানিয়তের সাথে আল্লাহ ইন্দারে কত কিমক আল্লাহ বুনিয়াদের উপরে এই জন্য আল্লাহর কাছে দামি টিম আর আল্লাহর কাছে সবচেয়ে বড় কামি হল ওই মেহেন্দ্র কথা হলো টিনের এই উপরে এই উপরে এই ভিতরে এই আল্লাহ এই মেহেন্দ্রের ভিতরে আল্লাহ কেনা রে এই আল্লাহ না শুধু তর্বত না দুনিয়া আখেরাতে সমস্ত কিছু এই মেহানোকের ভিতরে রাই খাড়ি এই জন্য কে আল্লাহ এই মেহেন্দ্রের মাধ্যমে এই চোদ্দটা সিরিজ দিতে আমি দুইবার গেছি তরিবে দাঁড়িয়ে দিয়ে বলা খবরের পাশে দাদা কোথায় খবর মিডিয়া শেষ কি শুরু ওইখানে ওনার খবর তাকে দাঁড়াইছি তো দিলে দিলে আসতে থাকতায় আর নিবনের জন্য যথেষ্ট ছিল কোথায় তুমি কোথায় আবু কোথায় আবু অবকাশ কিতাবে কিতাবে আঠারো মাস আবুরফতার কিনে কি কিনে দিনের বেহান্ন আবার মোদিনা করছে আঠারো মাস চোরা মাত্র মোদিনা ঢুকতেছে মোহাম্মদ রসুল চিদার হবে এক সাথে সাক্ষাৎ হয়েছে বলতে আবু সালাম দিতে তার সালামের জবাব দিতে বলছে আইনে রসুল্লাহ আর আবু আকাশ ছাড়া কেউ জানে না আবু আফার পরাকান্ত শরীর নিয়া দন্দাশীল মসজিদে নবীতে গেছে সত্য দেখতে আল্লাহ রসুল বলতে আবু আপা তোমাকে চল্লিশ কুঠিউর আমার মোটার আমাদের কাছে আমাদের কাছে আল্লাহ আল্লাহ আমাদের কত কি বস্তে দিনের ভিতরে এই জন্য আমার কাছে জিন্দি আল্লাগা খাইতে পায় না তার জিন্দেগীতে দিন আসে সে আল্লাহর কাছে অট্টালিকায় থাকে দিন নাই আল্লাহ কোনো দাম নাই চিনের বুনিয়াদের উপরে তাপ চিনের মেহেন্দের বুনিয়াদের উপরে দাবি একটা আয়াত আছে আপনারা তিবরি উঠেছেন বহু কঠিন কঠিন আল্লা উম্ম আল্লাহর গন্দর বলছে মিডিয়া উম্মা মিডিয়া মিডিয়া বোঝেন আল্লাহ আমাদেরকে নির্বাচিত করবে এই জন্য আমাদের জিন্দগির মাকফত মফ নাই এই জন্য তুই জায়গা সেই ব্যক্তি আবাস করবে আল্লাহ তাকে জুনিয়া আবাস করবে আখেরা তো আবাস করবে যে তিন দ্বারা দুজনের জিন্দগি কে আবাস করবে আর যে তিনের মেহানো আবাস করবে না প্রাসাদে থাকো তারপর আবাস করবে আর যদি দুই জিনিস না থাকে আল্লাহ আবাস করবে না আপেরা কে আবাস করবে যদি মেরে দেখতো আমার কথা বুঝে থাকে মজবুতির সাথে ধরা থাকবে না টাইমে দেখবে না বামে দেখবে না আগে দেখবে না পিঠে দেখবে কখন খোঁজা আল্লাহ তাকে তরবিয়ত করে উঠাবে আল্লাহ তাকে রেজা قول الله قول يا قطبه الأولون من المحافرين والانصار والذين اتبعوهم باحسان ربي الله عنهم ورضوا عن الله بيتا ماجي بي بلاي سلاسي تو ار كانو ثقل الدرك ناي pano ثقل الدرك ناي ادور ثقل الدرك ناي تي تو ثقل الدرك যে এটাকে মাস্টার বানাবে আর এটার উপরে উঠবে আর এটার উপরে চলবে আর চলতে চলতে তার জন্য সে তো কালো যাবে সে তো আজও যাবে সে তো কিসো যাবে সে তো অ্যালকাতেও যাবে সে তো হরকাতেও যাবে সে তো অ্যালপিতও দৌড়াবে সে তো উল্প দৌড়াবে কিন্তু যে এই কথা বুঝবে এই মেহেলো পারুক বেশি করার জন্য আমরা আরবের ভিতরে তিনটা কথা বলি বড়রা শিকায় দিতে যে তিনটা কথা বললো তিনটা কথা তিনটা কথা আল্লাহ যতটুক করি এতটুক কবুল করিস যতটুক করি এতটুক কবুল করিস যদি কবুল হয়ে গেল তাইলে অন্ত কবুল কিনারা লাগা দিব আর যদি পাহাড় হয় কবল না হয় তো পাহাড়ে তুই কবল করিস দ্বিতীয় দোয়া দ্বিতীয় আয়াল্লা অল্প বেশিও তুই লাগা রাখিস ঠিক তুই রাখিস লাগা রাখিস অলমোস্ট মাসে তিন দিনই হোক দশ দিন বাদ বছরের চিল্লাই হোক চার মাস বাদ ডেলি দশ মিনিটই হোক আড়াই ঘন্টা বাদ আর না মেরে না আমার আমি মোহতাজ আপনি মোহত আউুয়া করো না এই জন্য তৃতীয় দোয়া রাখো বড়দের তথ্য বড়দের উসুল বড়দের উসুরে ফেলা কোনোদিন বলো না বড়দের উসুরে খেলা কোনদিন বলো না বড়রাচুল বলতেছে বড়রা যে তকটি বলতেছে বড়দের তকটিমের খেলা তখনও বেরোবেন এই জন্য আর তৃতীয় নিয়োগ করি যে আজকের থেকে আমি এটাকে জিন্দেগির মাত্রা বানাবো আর নৌল পর্যন্ত এটার উপরে টিকা থাকতে চেষ্টা করবো রসুল্লাহা আল্লাহ হুকুম জিন্দা হয়ে যায় মেরে দোস্তমার রাস্তায় নাগি গা নিচে দিন সিখতে শিখতে অপরের উপরে মেহান্ন করা যেন মোহাম্মদা আর আল্লাহর হুকুম মানুষের আল্লাহর দিনের টাকা তার উপরে পেশ করবে আল্লাহ তাকে তত বেশি আগে করবে আর আল্লাহ তার নিকটবর্তী তত বেশি হবে এটার জন্য বলি বেড়ে দোস্ত নকট নকদ কে রকম আছে যে আমি চিন্তিন নকত নক